بسم الله لا حول ولا قوه الا بالله امرئ لم يصل صلاه ولا شروه ولا ربك اعلم الله وحده لا شريك له وارث تمامك وقينا مولانا انما نعبدوه وا صلى الله الله بحا نا لكي سبحان الله واثربي وطه وسلامه امضاك فحبك يذكر في ذكرك يا نبي من عند وَمَا غَلَقُوا بِنِّهِ نَعِيمٍ فَإِشْهَانِ يَعْبُدُونَ مَا نُريد منهم للزر وما نُريد أي سردون إِنِّي اللَّهُ وَقَسْتَعْتُ جُلْتُ وقال اصدر الله صلى الله عليه وسلم إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ خَيْنُّهُ لَهُ هَلِكَ الْبَيْنُ সেটা হল পড়াশোনা তেলা ক্রিপুৎ দেখো তালিকা হবে তার এই তার স্থির অনুষ্ঠানে জরুরি কারণ और से जाए नाम এবং একটা হা আছে সেটা একদম কন্ধ নামের ক্ষেত্রে লাগছে দুধ হা তো দরকার নাকি এখন এই বাচ্চাটা কি মতবার চালিত হল এটা কি বাচ্চা তত্ত্ব বলবো বা এক দুই ইঞ্চি জায়গা চলে উদ্যান এখন এত ভয় লাগে করে অর্থ এত হয়েছে তোমার নবে পবিত্রতা পবিত্রতা এগারো উচ্চারণ করবো না শতাব্দী যে হাত দিন خطا ہوا تمہارا نقشے 갈리 দাও تاو اللہ اس سامان کی جگہ دستو ہےgalo خط مست ہے ایکم کار دکھانا چاہتے کار جب دستو ہے خط مست ہو جائے لا الہ الا اللہ سب لوگ آمودے اللہ تعالی حضرت طالب جلو لکہ ہے اللہ अल्लाह दुणा। की অনেক প্রবর্তন কুকুর না তারপরে আমরা অবশ্যই আগের জন্য কুকুরি করিব না অবশ্যই তারা পড়া জল দিনই আল্লাহকে ঘটনার আর ওর লোক ভাজ করে সীতারা ওমর ভালো আল্লাহ কিন্তু একটা মাত্রা শান্তি দেয় না এর সামনে সব দেখে লাগলেন এর লক্ষ্য সংক্রান্ত জানকে ইত্য তিনি এখানে আলেন ইচ্ছত আমার কি করবেন অর্থ গুপ্ত জরুরি হাতেটা আসছে অনেক করে পাশে আর একটি অভিশাপ দিচ্ছে এই হাজির দ্বারা অনেকে ওকে বুঝে রয়েছেন আল্লা বলার মধ্যে একটা কুট গতি গতি লেগে গেছে তখন দেখে গেছে কেন এই গতটা লোক মুরাল গাড়ির বা अल्लाह साई जाकर अतक्षा सुधारण कर लागे सभी मानस जब कदात्र लिप्त आया सुन्न के बात दिए के पर उतरना प्रकार আল্লাহর রসুন তরিকা চালু করে এটাকে বাকি নতুন একটা আল্লাহ নিজের রসুল রসুল তৈরি আপনার তুমি ওর রসুলে তরিকা করো অন্য आध्रनिकता नाम तरीका देखा जाए हिंदू के तरीका না হা হিনে না হা ক্রিস্ট আধুনিক সামাজিক না প্রত্যেকটা গোয়া হিন্দু দৃষ্টি আছে না হা হিন্দু দৃত্যার আছে না হা ক্রিষ্ট আর কোটে কলকাতা মুসলমান মারা মানে হিন্দু রেখে তো রেখে হিন্দু আসে কে এই জন্য অভিনেকের প্রভাল হিন্দামী হুদি খ্রিস্টান যে কলানির নাম হলো আধুনিকতা প্রবানের নাম হলো সামাজিকতা করছে অভিযোগ দাঁড়িয়ে আল্লাহ খালি করতে হবে সেখানে আপনি হিন্দু তৈরিকা চালু করবে এই উন্মত কেতর্ঘ রস্তুদের তৈরি দীর্ঘ সেই উন্মত চিন্তা করানোর জায়গায় দবাই দেবাই তাকে নিজে হাঁটতে তার পরিবার থেকে থাকে সন্মানিক থাকে বংশীয় আল্লাহ বিভাবে মূল্যায়ন করতেছে আমাদের খুব আমি আত্মীয় ভোট দেবো तो उपस्थित लगान के हाथी तरफ देख আমিষ্ঠা করছে দুধের আমাদের পূর্ব পুজো কোথায় আসছে নাচ করলে আখ্যার কারণে আমি করতে পারছি এর এই দুশোধারে এসলাম আর কি তুমি যখন আমার সুন্দরের অনুত্রম না হলে আমার সুন্দর অনুষ্ঠান না হবে তখন তুমি বন্ধুদের কাঁটা হলে দাখিল করতে হবে তুমি নবীন পূর্বপুরুষার পর আসে এখন করতে হবে তোমার তরিকার থেকে পূর্বপুরা দাবেন যতগুলো যত বড় রানিস হোক তত বড়তা হোক যত বড় হোক আল্লাহ খাতায় বম্বে খাত আছে নারায় যখন রোরে চলছে সত্য উপরে থাকে রোচরে চলবে একটা এইখানে আমি হুম করে আল্লাহকে নারাজ করে আমি একই সাথে বলতে হয় তার নাম আল্লাহ লাগে সাথে অথচে পূজা করে সে স্বরাষ্ট্র পূজা করে সে বংশকে পূজা করে তুমি পূজা করে অবলোক করলো সে তার গান থেকে খুলে শুনানি সে তার ইসলামের রসিকে রেবা হয়ে গেছে তার স্থায়িত্ব পায় পড়াল আল্লাহ আমি করেছি কোরআন মানুষকে বলে আমার এই প্রাণ এই কোরআন একটা মানুষকে কায়াম রাখে ওখান থেকে লাইন হয়েছে দেয় দেখা চন্দ্র ঠিক হবে আপনারা যারা আমার জায়গায় অর্থাৎ আপনারা যারা হয়েছেন তারা বিশ্ব বুঝছেন জাল্লা খারাপ কত সহজ আল্লাহ কত সহজ তারা অবোধ করতে পারেন এখন সহজে শিখা এখন সহজ আপনি যদি হয়ে যায় এই বড় কথার কথা আপনার আপনাকে বাতা শিখার জন্য অর্থ আছে অপিল সেই এজন্য ভাই আমার নিরাপত্তা নিয়ে থাকে আপনার ছবি খবর আর যারা বিভিন্ন রাইয়ের কাছ তারা এই সব কমিটি আমি যে কোনো প্রস্তুতি লোকরা যদি এক মাসের মধ্যে চায় আগে ঘন্টা এক ঘন্টা সময় দিবে এক মাসের মধ্যে করতে পারেন তো এই আমরা একজন যেখান থেকে আছে আল্লাহ পাঠিয়ে দেবে তাদের যারা বুড়ো আছে এই অবস্থিতে বহাল্লা করা তারা এই গ্রাম আসি আমাদের কালের বেলায় হতে চান এই প্রথমে আবেদন করেছিল এইটাকে আপনারা দৈনন্দ্রন্দিন কার্যতালিকার ভিতরে দাখিল করে দিলেন দৈনন্দিন কার্যতালিকার ভিতরে খরখর এই পরে আসলে দুঃখে আল্লাহ তালা সকল করে সেখানে খবর উঠছিল খবর হবে তারা আমি একদিন একটা মানুষের কাছে কি কাজ করতে হবে বললাম ভাবছেন তোমরা একটা ফার্মে অভিজ্ঞ চাকরি চাকরি হয়েছে কাকুর দায়িত্ব না তারপর হবে আপনি জেল নেবেন না তার আমি মানুষ আর টিকে আবার গোলামি করার জন্য সৃষ্টি করেছিলামি করা তো বিবাদ কত যদি শুধু উদ্দেশ্য থাকো ভেসরা কত ছিল অসফলতে হবে এখন জোয়াল মাঠ করার অর্ডারে করতে হবে কিন্তু দুর্মা নামাজ পড়ার দেখতে পেরেছেন যে একটা মানুষ অন্ধ মানুষ বসন্ত দেখ আপনাকে বলার দিচ্ছে খাও ছিলেন ওটা আমার আমার ছেড়েছিলেন এটা কি আমার আমার না তারপরে তুমি এখন তার এগুলোর অধিকার নেই আর আপনিও পরে কারণ দিতে অর্ডারটা অধিকার হয়ে যাবে এইটা বলার অধিকার যে আপোনাকে মত দিলেন যে এটা कैंसिल করে দিয়ে আমার মূল বিদায় কত কই দিয়েছ তাহলে ফাইন করুন পায় এই রকম কলা গুলো ঠাকুরদের কাছে পুরো আছে এক লয় তার মূল বিদায় আপুকে আট তারিখে হাজারে মিলায় কোনো কাজ নেই কোনো কাজ নেই ওইখানে কোনো কাজ নেই তারিখে তারা কিন্তু অত দিন করে তাহলে কত এক লাখ হয়ে থেকে এইটা পুরাতন গুলো তো বলতে চা এত আল্লাহ তোমার করছেন আমি তোমার আমার গুলবানি করার জন্য গোলাম যে সেই গোলামের মধ্যে যাওয়া ওটা গোলামের মধ্যে আপনার একটা ছেলে টাইগার ভাই আমাদের কিন্তু হ্যাঁ আর কোন দিতেন আল্লা বলে দিতেন আমি একটু কারণে দুজন একজন আমার একটু ঢিলারা বলে কেন তোমার একটা ঝেন যে অফিসার তুমি তাকে দয়ার চর থেকে এরকম মাছ করছেন সেটা দেখেন একশো বললেন আরেকা তোমার আমার চল্লাফ থাকে সেখানে বুঝতে আপনার তরম থেকে উত্তর করে তাহলে থাকে তখন লালে মহান গোলা ওরকার গুলা আছে গোলামি আছে ডিগ্রি ব্যবসার মধ্যে গুলা খানা পিদ্ধ এই জন্য সত্ত্বেও আল্লাহ আমাদের সঙ্গে একদম একদম না এবং সেই জন্য খুব নাহলে আলো না পাঠ বছর আপনি অবস্থান করে বড় আমার স্বাস্থ্য না সে বাইরে তো আমার কি হলো আল্লাহ কি হলো দেখেছি আমাকে আমাকে আল্লাহ গোলামে শিখেছে আল্লা গোলাম ভালো ভিও মুহিব থাকুক কু না থাকুক এমন গোলাম থাকুন দিদিকে তিন ছাড় করতে গেছে তো ওদিককার এর কাছে তাহলে তাহলে তো হয় আমাদের লোক যারা আছে তোমরা যারা ললে কই না সেরা पहिला আবশ্যকের উপরই पहिला তো গেছে টুকরা এর না কিছু বলার জায়গা ধরা না কি কি কিছু আমাকে তো বেড়ানো আমাকে এই করি বাইরে বেড়াতে বার যায় ওই দুটো বেড়াও করে চেহারা মহিলাকে দিয়েছি ছেলে অ্যাঁ আমার কি এই হোক যদি এক বছরে বোঝে যদি চেহারা দেখে নেয় আর একটা মহিলা বেড়েছি দূরে থাকতে হলে তার স্পষ্ট পারি থেকে চায় মাসে বেশি দূরে থাকা না যায় আর তোমার যদি এক বছর দিদি বাচ্চার ভাষার দায়ী করা তার থেকে আল্লাহ আল্লাহ বস্তবাই কর ওহ সংকে এরকম বলে বলা হয় সুবাতে ছিলেন একজন অন্য কোন সূরা আলফাল পুরো টাইবে লাগে কি একসাথে তো কোন যুতু মা দিয়ে আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ যত ধনবান হোক প্রতি হোক পারবে না এবং তাকে আপনি যে কোনোটা কাহিন দিলেন আলার খাতায় তার নাম মানুষের তারা নাম শিখছিলেন গুণামের এরকম শিখলো না অন্য বিজ্ঞা তত শিখুক আর যত বড় ভালো উন্নতার করুক মানুষের কাতায় রাখা কত বড় আল্লাহ খাটা আমি কৌরতা কম ছিলাম কোনো কাজে আসে তাহলে তার লোক থাকবে দুব্লা আল্লাহ মুখাওয়া শেখ ইব্রাহিম আলে তো মুখে বাদ না আল্লাহ লাগেলে একটা দিয়ে নম্বর কাজ চলে গেল সব করা শক্তির কাজ করেন है रहा रहा है, तो उना थे, आ, थे। उना से में रूम रूमेरा এত বড় বাবা রক্ষা করতে পারেন আমাদের ব্রিটিশ ছিল এই পুরা এলাকা ব্রিটিশের ব্রিটিশের রাজ্যে ক্ষুব্ধ না এত বড় আজকের কাছে কোথায় আপনি বললেন তাকে রক্ষিত করতে পারেন যা করে সে প্রকৃত আছে এখন একটা সত্য আবার প্রস্তুতি হ্যাঁ আফ্রিকা আল্লাহরা তালায় তারা খোলা বলে না কিন্তু আবার ভুল আমাকে তার কথা উত্তরা দেখছি দেখাই একটা তুমি যার পায়ে তোর কাগুজে কাগুজে পরে ফিরে দাঁড়াবে ব্যবস্থা খারাপ হয়ে গেছে কিছু বস্তু আলো তার সেই ভলটা কি কম কিন্তু এখন পর্যন্ত এইর আমার সৈনিক দিয়ে হাসপাতালে একটা মেয়ে দরকার হয়েছে এইরকম ব্যবস্থা হচ্ছে তারা কি মানুষের সেই আল্লাহ গোলামে যতগুলো শক্তিশালী হন সে একটা জানো জানোয়া জানারা এই সমস্ত সমাজ একটা সনিকের বেসরকারি পালাই হয়ে গেছে তা কৃষি আমরা পারে যাদের এই মানে আমার যে বুকুর কিন্তু এটা সে করলে সেটা করছুবর দিন আপনি আবার আপনি বহু ছেলে ট্রেনর বন্ধু বান্ধব দিয়ে তারা দূর এমনি বাস্তুের ব্যাংকের বাস্তুের চাকরি নয় তারা ব্যাংক ঠিক আছে দখল করছিল এখন দশ টু দি করে আপনার দখল করছে এখন দশ টু দিদি করে তারা দখল করছে দশম এই দশ কাজ করে গেছে নিয়ে গেছে তারা একটু আর একটু আসলে বাস না বধি তারে খেলে বলকে কতবার প্রণাম চিহায়লে এখন তফিলের সাথে बात করে দপ্তরের বাপার বাপ এই আজকে আমি যে তারা এই প্রদান করতেছেন ভিতরে জরুরি এনেছিল তাদের কি অবস্থা এই জন্য আজকের সবক এই যে আপনার ঘরে ভিতরে চিন্তা থানার জন্য গুণাটা একটা সুন্দর এগুলো আপনাকে করতে হবে তো সরিয়া দায়িত্ব সরিয়াকে একটা দায়িত্ব আপনার দিচ্ছে এটা কিন্তু আমার এখানে আল্লাহ কি আল্লাহ দরিদ্র তরিখা হলে আল্লাহ আপনি দেখতেন কিন্তু আল্লাহ জব দিয়ে করতে পারবেন না আল্লাহ কোরআনে বলছে তুমি নিজেও বাঁচো তোমার পরিবারের লোকজনকে বাঁচাও বাঁচাও কিন্তু খুব সেগুলো সারাটা সুন্দর ঠিক আছে এগুলো মানুষ মন সত্য এগুলো মন সত্য এর বাইরে সব প্রচুর আল্লাহ মানুষের